অষ্টম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ শিক্ষা শিবসংহিতা সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়ে আছেন মণিও ভক্তদের সহিত মেজেতে বসিয়ে আছেন যোগের বিষয় ষটচক্রের বিষয় কথা কহিতেছেন শিবসংহিতায় সেই সকল কথা আছে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন ইরা, পিঙ্গলা সুসুমনা, সুষুমনার ভিতর সব পদ্ম আছে চিন্ময় যেমন মোমের গাছ ডাল পালা ফল সব মোমের মুলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আছে চতুর্দল পদ্ম যিনি আদ্যা শক্তি তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন যেমন ঘুমন্ত সাপ কুণ্ডলি পাকিয়ে রয়েছে প্রসুপ্ত ভুজা কারা আধার পদ্মবাসিনী মনির প্রতি বলিলেন ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয় কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না গান করে করে একাগ্রতার সহিত গাইবে নির্জনে গোপনে জাগ মা কুলকুণ্ডলিনী তুমি নিত্যানন্দ স্বরূপিনী প্রসুপ্ত কারা আসিনি গানে রামপ্রসাদ সিদ্ধ ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয় মনি বলিলেন আগা এসব একবার করলে মনের খেদ মিটে যায় শ্রী রামকৃষ্ণ আহা খেদ মেটেই বটে যোগের বিষয়ে গোটা কতক তোমায় বলে দিতে হবে কি জানো ডিমের ভিতর ছানা বড় না হলে পাখি ঠোকরায় না সময় হলেই পাখি ডিম ফুটয় তবে একটু সাধনা করা দরকার গুরুই সব করেন তবে শেষটা একটু সাধনা করিয়ে লন বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয় তারপর গাছটা মরমর করে আপনি ভেঙে পড়ে যখন খাল কেটে জল আনে আর একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে তখন যে কাটে সে সরে দাঁড়ায় তখন মাটিটা ভিজে আপনি পড়ে যায় আর নদীর জল হুরহুর করে খালে আসে অহংকার উপাধি এসব ত্যাগ হলেই ঈশ্বরকে দর্শন করা যায় আমি পণ্ডিত আমি অমুকের ছেলে আমি ধনী আমি মানি এসব উপাধি ত্যাগ হলেই দর্শন ঈশ্বর সত্য আর সব অনিত্য সংসার অনিত্য এর নাম বিবেক বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না সাধনা করতে করতে তার কৃপায় সিদ্ধ হয় একটু খাটা চাই তারপরেই দর্শন ও আনন্দ লাভ অমুক জায়গায় সোনার কলসি পোতা আছে শুনে লোকে ছুটে যায় আর খুঁড়তে আরম্ভ করে খুঁড়তে খুঁড়তে মাথার ঘাম পড়ে অনেক খুঁড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে শব্দ হল কোদাল ফেলে দেখে কলসি বেরিয়েছে কিনা কলসি দেখে নাচতে থাকে কলসি বার করে মোহর ঢেলে হাতে করে গনে আর খুব আনন্দ দর্শন স্পর্শন সম্ভব কেমন মনি বলিলেন আজ্ঞা হাঁ ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার কথা কইতেছেন আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে আহা নরেন্দ্রের কি স্বভাব মা কালীকে আগে যা ইচ্ছা তাই বলতো আমি বিরক্ত হয়ে একদিন বলেছিলাম শালা তুই আর এখানে আসিস না তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে যে আপনার লোক তাকে তিরস্কার করলেও রাগ করবে না কি বলো মনি বলিলেন আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ বলিলেন নরেন্দ্র স্বতঃসিদ্ধ নিরাকারে নিষ্ঠা মণি সহাস্যে বলিলেন যখন আসে একটা কাণ্ড সঙ্গে আনে ঠাকুর আনন্দে হাসিতেছেন বলিতেছেন একটা কাণ্ডই বটে পরদিন মঙ্গলবার পঁচিশে ডিসেম্বর কৃষ্ণপক্ষের একাদশী বেলা প্রায় এগারোটা হইবে ঠাকুরের এখনো সেবা হয় নাই মনি ও রাখালাদি ভক্তেরা ঠাকুরের ঘরে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন একাদশী করা ভালো ওতে মন বড় পবিত্র হয় আর ঈশ্বরেতে ভক্তি হয় কেমন মণি বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ খৈ দুধ খাবে কেমন